السلام عليكم ورحمة الله وبركاته ونحمده ونصلي على رسوله الكريم أما بعد شمانتو بيشتو بي در شخص روتا أمركسو اتوم صوم فرز رمضان الفرز صوم اربعاده اتوم سواب الكارون اما الله نيدش بانون كري وطيرك تو سواب كامير جيب لا يزال عبد يتقرب إليه بالنوافل আমার মান্লাপাকি তারপর আমার নিষুদ্ধ কাজ করে না এই অর্থে আর কি পুরা হাদিসের দিকে আমি যাচ্ছি না আল্লাহ পাক নফল এবার করতন্ত ভালোবাসেন তার লাভের জন্য যেরকম কিছু কিছু ৩০ নম্বরে পাশ করা যায় কিন্তু चिंता भावना करते हैं शुद्ध पांच नम्बर ने चिंता से बरंच फेल सम्भवना क्यों सुन्न एवं नफल एम जेगला সেগুলাকে গুরুত্ব দিতে হবে যাতে আল্লাহর কাছে আমাদের দরওয়াজ আমরা যেন আল্লাহেন প্লাস পেতে পারি এবং কোন দিকে আমাদের পুরাপুরি গুরুত্ব দিতে হবে আসুন আমরা ফরজ সিয়ামের উপরে দীর্ঘ আলোচনার পরে এখন নফল কি কি আবাদত হতে পারে নফল কিন্তু আমরা বানিয়ে করতে পারি না নফল সিয়াম আমরা কিভাবে করতে পারি নফল শ্রী আমরা সেগুলার মধ্যে শ্রী আম পালন করলে অনেক সব রয়েছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি আমাদের মেহমান শেখ সাইফ উদ্দিন মাদানি শেখ ইউুফ আব্দুল এবং শেখ মাদানি এবং শেখ শহীদুল্লাহ খান মাদানী সালাম এবং পরিচালক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত আছি শেখ শহীদ আলোচনা করিমাবাদামের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটি হল আইয় বীজ দের নফল সিয়াম যেটা প্রত্যেক চাঁদের ১৩ ১৪ এবং পনেরো মাসিক সিয়াম পালন রসুল্লাহ খুব গুরুত্ব আরোপ করেছেন সালাফে সালে হিনগন এভাবে আদায় করার চেষ্টা করেছেন যদি কেউ প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম পালন করতে পারে তাহলে তার জন্য বিরাট ফজিলত মোটামুটি যে সারা বছরই যেন সে সিয়াম পালন করলো তো দশ গুণ করে দেওয়া হবে তো তিরিশের অতিরিক্ত তো আর মাস হবে না দশ গুণ করে তিন দশে তিরিশ হয়ে গেল অনুরূপ ভাবে আমার মনে হচ্ছে বিদ এজন্য মানে হলো সাদা সাদা জি যেহেতু চন্দ্রের তেরো চোদ্দ পূর্ণিমার কাছাকাছি থাকে সময় পূর্ণিমার একদিন আগে এবং একদিন পরে একদিন हादीएल्लामे जो जिज्ञासाउ मिल सोमवार दिन सियाम पालन सम्पर्या এইভাবে এই হাদিসে এসেছে যে এই দিনটিতে আমি জন্মলাভ করেছি এবং আমাকে এই দিনটিতে নবা হয়েছে তাই আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাম রোজা রাখাটা করতেন দুটি কারণে দুটি তিনি নিজে বলেছেন একটি হলো এই দিনটিতে তিনি জন্মলাভ করেছেন এবং এই দিনটিতে তাকে নবওয়াদ দেওয়া হয়েছে অপর একটি কারণ হলো যেটি অন্যভাবে তিন মিজির হাদিসে এসেছে রাসুল সোল্লা সাল্লাম বলেন যে আদম সন্তানের আমলগুলি উপস্থাপন করা হয় সপ্তাহে আমার আমার আমলগুলি যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমি যেন সেই অবস্থায় সই আল্লাহ আল্লাহ নবীর জন্মদিন হিসাবে যদি ভালো কাজ করা কিছু থাকে আল্লাহ নবীর স্বয়ংস নিজের থেকেই বলে দিয়েছেন তারা শুধু বারোই রবিউল কে ধরে রাখে অথচ বারোই রবিউল আউ্বাল প্রতি বছর কখনো সোমবার হয় না মূলত প্রকৃতপক্ষে আল্লাহিসামের জন্মদিবস হলো সেটা হলো সোমবার এক হলো সোমবার তারা সোমবার কে কখনো পালন করে না তারা পালন করে আবার দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাসুল সাল্লাম যদিও ধরে নেই যে তার কথা অনুযায়ী জন্মদিবস হিসেবে তিনি এই দিনে রোজা রেখেছেন তিনি এই দিবসটাকে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে শিয়াম পালনের মাধ্যমে আর যারা এই জন্মবার্ষিকী পালন করতেছে তারা আনন্দ উল্লাস মিছিল খাওয়া দাওয়া আনন্দ ফুটে ইত্যাদি মাধ্যমে পালন ঈদের ওরা পালন করতেছে ঈদ ঈদ এ মিলাদুল সিয়াম পালন করতে শেখ বিকে বলছিলাম যে তারা বলছে ঈদ এ মিলাদুল নবী ঈদের দিন তো খাওয়া এবং পান করা আনন্দ করা এখানে তো তাহলে তো আল্লাহ রসুল করলেন রোজা আর আমরা করলাম খাওয়া দাওয়া উল্টো হয়ে গেল এর সঙ্গে আমি যেটা ইয়ে করবো করবো এর ক্ষেত্রে যে আমরা সিয়ামে তাতজিল সম্পর্কে আমাদের মনে হয় একটু জানা দরকার রাসুল্লাহ সাল সাল্লাম একটি হালসে বলছেন যে মানসামিব হি ওয়াল্লাহ বা আদ আল্লাহ ওয়াহাহরিফা তার চেহারাটাকে জাহান নাম থেকে তো একটা রোজা তাহলে আমরা এখানে যেরকম পেলাম আয়ামে বীজর রোজা ইয়াম ইসনাইল এবং আপনার তেরো চোদ্দ পনেরো ঠিক সোমবার বৃহস্পতিবার এছাড়াও কিন্তু আল্লাহ নবী আলহিসালাম মহরম মাসের দশ তারিখে রোজা রেখেছেন যার ফজিলর সম্পর্কে বলেছেন রোজা রাখলে গত এক বছরের আশুরায় মহরম কে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কিছুই আছে কিন্তু দেখা যাচ্ছে যে এই রোজাটা কিন্তু আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না বরং এর আগে আরো একটা নয় তারিখ সহ দশ আশুরার ব্যাপারে একটু আমরা জানতে পারি আশুরাটাকে রোজা রাখতেন বা জাহিলিয়াতের মানুষের রোজা রাখতেন যখন মদিনায় তিনি হিজরত করে গেলেন দেখলেন যে ওখানে গিয়ে ইহুদিরা রোজা রাখে জিজ্ঞেস করেন তোমরা এই দিন রোজা রাখে কোন তারা বলল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে কি হয়েছিল কেন গুরুত্বপূর্ণ বলে এই দিন আল্লাহরবুল্লা আলামিন মুসা কালিমুল্লা আল্ ইসাল্লাম এবং তার জাতি বন ইসরা দিয়েছিলেন আর ফেরাও এবং তার সদল বলে তারা পানিতে তাদেরকে ডুবিয়েছিলেন তো এই এর কৃতজ্ঞার্থে সুক্রিয়ার্থে মুসা ইহিসাল্লাম রোজা রেখেছিলেন বন ইসরা রেখেছিলেন এবং আমরাও সেই দিনটা আল্লাহ রাসুসাহ সাল্লাম বললেন যে আমরা তো মুসার এই সুন্দরটাকে পুনর্জীবিত করা বা এর আমল করার ব্যাপারে আমরা বেশি হকদার কোন বর্ণে আছে যে আমি এবং কোন বর্ণ আছে তোমরা সাহাবা একরাম এবং তাই তিনি রাখতে রাখলেন দশে মহরম শাহবা একরাম বললেন তারাও তো একটা রাখে আমারও একটা রাখি সাদেশ হয়ে যায় এজন্য তিনি বললেন আমি বেঁচে থাকি আগামী বছর আমি এর সঙ্গে নয়ও রাখবো সেই জন্য সাহাবা ইকরাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম কেউ তার পরবর্তীতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন কিন্তু সাহাবাইকরাম যে আল্লাহ তালা আনহো এর পরে দশের আগে নয়ও রাখতেন এই যে শূন্য তল নয় এবং দশ বলেছিলেন আমি থাকি আলহি সাল্লা উম্মত এবং মুসা আলহিসাম নাজাদ দিবস পালন করলেন সিএম এর এখন আমাদের আমরা অনেক সময় দেখি যে করেছে এমপি পাশ করেছে তারা কি করে অবৈধ কাজ দিয়ে তাদের উল্লাস এটা চলমান নয় আর দ্বিতীয় বিষয় যেটা মহরমের সাথে এই আশুদার কোনো কানেকশন নেই প্রশ্ন করেছিলাম ইসলাম পূর্ণ হওয়ার পরে ইসলাম পূর্ণ হওয়ার পরে এবং রসলামের ইন্তকালের পরে মহরমের ঘটনা মহরম বলবো যেটা শহীদ কারবালার ঘটনা ঘটনা যেটা কারবার যেটা রাসুদাসালের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে বছরের ঘটনাটা আমরা এটাকে একেবারে ইসলামের প্রাথমিক যুগের সঙ্গে একেবারে মিশাই দিয়ে সমরোহ হয়ে এটা আমরা পালন করি যেটা নিঃসন্দেহে এটা আমাদের সুন্নতির পরিপন্থী কাজ এ থেকে আমাদের বিরোধ থাকা দরকার এবং রোজা রেখে আমরা সে স্বভাব অর্জন করা দরকার সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন সম্মানিত সারা বিশ্বের দর্শকরা বলেছেন মন রান বাহুমিন সওয়াল যে ব্যক্তি রমাদানের সোম পালন করলো তার সাথে সওয়ালের ছয়টি আবার যুক্ত করলো তার কি ফজিলত রয়েছে। মৃত্যু পর্যন্ত এবার জীবন মোমিনের জীবন এবার জীবন কারণ রসুলানসুলকালাম জিকির ইবাদত এবং তিল এর যার মাধ্যম আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন যে একজন মানুষ সেজন্য যেন একটা করে ক্লান্ত না হয়ে যায় সেজন্য মনে করে যে আমার আর এবার প্রয়োজন নেই রমজানুল মুবারকের মাসের ত্রিশটি রোজা রাখার পরে আবার উদ্বুদ্ধ করেছেন তুমি যদি সওয়াল মাসে আরো ছটি রোজা পালন করতে পারো তাহলে তুমি যেন সারা বছরের রোজা পালন করলে সেরকম রমজানুল মুবারক যদি নূন্যতম स्वभाव क्यों अर्जन करोजा तीन शी रोजार स्वभावा रोजा रखारे मानुल सवाल मास रोजा गल्नबान রোজা রেখে থাকেন তবে সেই রোজাগুলো এই জন্য নির্ধারণ করা হয়েছে যারা এই ফজিল অর্জন করার জন্য সওয়াল মাসে রোজা রাখবেন তারা পুরো সওয়াল মাসে একসঙ্গেও রাখতে পারে অথবা বিক্ষিপ্ত আকারে বিচ্ছিন্ন আকারেও রাখতে পারেন আল্লাহ পাক সেই জন্য फरज ना हम नफल डिट्टी कार्य बंद आगे पूरण करते हलो फरज आदाय कर তার ন ফলে কোন কাজ হবে না বরফ জিলতপূর্ণ আরেকটি রোজা আছে যেটি সাল্লাম যেটি আল্লাহ রসুল সাল্লাম বলছেন একটি দিবসের রোজা সেটি আরাফার দিবসের রোজা যদি কেউ রাখে আমি আল্লাহর কাছে আশাবাজি আল্লাহ রাবুলি আলমিন এই একটি অতীতের এক বছরের গুণাগুলি এবং ভবিষ্যতের অগ্রিম এক বছরের গুণাগুলি যারা না তাদের জন্য নিষিদ্ধ সকলের জন্যই নিষিদ্ধ এই আলাফার দিবসের রোজা রাখাও আমাদের আল্লা কাছে আশুর আর যে শ্রম সেটা যদি পালন করা হয় যদি ছয়টি রোজা কেউ করে তাহলে হবে তার জন্য জিলহাজ মাসের যে দশ দিন এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে উত্তম দিন রাতের মধ্যে যেমন জানেন শেষ দশ দিন উত্তম দিনের মধ্যে কিন্তু সবচেয়ে উত্তম হলো আরাফাতের দিন এবং এর সঙ্গে উত্তম হচ্ছে আপনার জিল হজের দশ দিন এই দশ দিনে যদি কেউ রোজা রাখতে চান তাহলে সে রোজা রাখতে পারবেন কন্টিনিউ এক থেকে নয় পর্যন্ত বা বেশি দিনগুলি বা এখানে যদি সোমবার বৃহস্পতিবার হবে এই জন্য আমরা বলবো যে হজের সঙ্গে যারা হজে যাবেন তারা ইবাদত করবেন আল্লাহ রব আহমে আমাদের জন্য একটা ব্যবস্থা করেছে যাবেন না তারা আরাফার দিন পালন পুরাপুরি ভাবে একটু যদি আমি বলি হয়তো সকল বিশেষ করে দর্শকদের জন্য সহজি প্রথম রমাজান মাসের রোজা আমরা ফরজ হিসেবে পালন করব। এরপর হল সাওয়াল মাস সাওল মাসে হল রমজান রাখার পরে ছয়টি রোজা রাখা বিক্ষুপ্ত হতে পারে এগুলো সওয়াল মাস এরপর আসবে জিল্ আদা জিলক আদা মাসে বিশেষ কোন শরীয় সম্মত সিয়াম আছে বলে প্রমাণিত হয় নাই করে তারপর হল জুলফজ্জা জুলফজ্জা মাসের প্রথম নয় দিন রাসুল সাল্লাম নিজেও রোজা রাখতেন যেটি আবুদাউদ্দে প্রমাণিত যার পক্ষে যতদিন সম্ভব হবে প্রথম নয় দিন আমরা রোজা রাখতে পারি এটা একটি শিয়াম ততও অনফল রোজা বিশেষ করে এই প্রথম ইস্যুর মধ্যে হলো আরাফার দিবসটি যারা হজে যাবেন না তাদের জন্য সুযোগ রয়েছে জুলহাজ্জা এরপরে আসতেছি আবার আমরা মহারম মহারম মাসে যেটি আশুরায় মহারম নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখার নিয়ম মহারমের পরে আবার সফর সফর মাসে এই ধরনের কোন নির্দিষ্ট রোজা নেই তারপর রবিওয়ালা ওয়াল সেটাতেও নেই তারপর রবিওয়াল সাহানি সেটাতেও নেই তারপর জমা উলা সেটাতেও নেই তারপর জমাতে সানিয়া সেটাতেও নেই তারপর রজাব রাজব মাসে আমাদের সমাজে কেউ কেউ দেখা যায় যে সবে রাজের রোজা হিসেবে পালন করিস মূলত শরীয় সম্মত নির্দিষ্ট করে রাজ মাসে কোন সিয়াম নেই তারপর হলো শাহাবান শাহাবান মাসটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুবই গুরুত্ব দিতেন সিয়াম পালনের ক্ষেত্রে বরং আয় সব আনহা বলছেন যেটি সহিবুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পরিপূর্ণ রোজা রাখতেন একটি মাসে সেটি হল রমজান মাস গোটা মাসে রোজা রাখতেন আর রমজান মাসের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটি হল এই শাহবান মাস তাহলে এই শাহবান মাসে আমরা যার পক্ষে যত বেশি সম্ভব রোজা রাখব তবে এটি শবে অবরাদকে কেন্দ্র করে বা ইত্যাদি কোন উদ্দেশ্য নয় বরং আল্লাহ রসুলসলাল্লা সালাম রেখেছেন সেই হিসাবে রাখব তবে শেষের দিকে যেটিকে অমুশাক বলা বা রমজানের পূর্বেই একদিন দুই দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাহ সালাম নিষেধ করেছেন যদি কেউ নিয়মিত রেখে থাকে তার জন্য শুধু অনুমতি রয়েছে আর এছাড়া প্রতি যেটি তিনটি সালাচুমিন কুল্লি সাহার কানা কা সিয়াম ইহার তিনটি রোজা রাখলে এক বছরের রোজা রাখার সমান সব পাওয়া যায় সেটি তিনটি উত্তম হলো তেরো চোদ্দ পনেরো উত্তম যদি সম্ভব হয় আর না হলে আয়সারদ আল্লাহা বলছেন না বিশালাম কখনো প্রথম মাসের প্রথমের দিকে রাখতেন কখনো মাসের শেষের দিকে রাখতেন যার যখন সুবিধা হবে সে অনুযায়ী রাখতে পারে তবে উত্তম হল এই তিনটি দিনে রাখা এরপরে প্রতি সাপ্তাহিক যেটি রোজা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি এভাবে আমরা হয়তো এই শিয়াম ততাও অর্ণল রোজা যেগুলি শরীয়তসম্মত হাদিসে প্রমাণিত সেগুলি রেখে আমরা রমজান মাসে যেমন এইভাবে আল্লাহ রাবুল্লা সাধনার মাধ্যমে নৈকট্য অর্জন করে থাকি তবে কোন নির্দিষ্ট সব উদ্দেশ্যে বিষয় কে নয় সম্পর্ক কিছু আলোচনা বিস্তারিত সৌমের ওখানে ও দাউদ দাউদ সালাম তিনি একসঙ্গে নবীও ছিলেন আবার বাদশাহ ছিলেন কিন্তু তার জীবন আবারতে পরিপূর্ণ ছিল তার একটা চমৎকার ব্যবস্থা ছিল যে তিনি কেন রোজা রাখার পর যদি কোন ক্লান্তি হয়ে থাকে তো পরের দিনে আবার যখন রোজা ভেঙে ফেলেছেন তো সেই ক্লান্তিটা অবসরটা দূর হয়ে গেছে তারপরের দিন আবার নতুন উদ্যম এবং নতুন উৎসাহ নিয়ে নতুন অনুপ্রেরণা নিয়ে নতুন শক্তিতে সমৃদ্ধ হয়ে বলছেন স্বাভাবিক মানিস তা আমিন কুমল বা যুবকের দল তোমরা যারা বিয়ে করার ক্ষমতা রাখো তারা বিয়ে করো আর যারা বিয়ে করার ক্ষমতা রাখো বিয়ে করার ক্ষমতা বলতে শারীরিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা আর যদি না পারো তাহলে তোমরা সিয়াম পালন করো যেহেতু সিয়াম তোমাদের যৌনক শক্তি আমরা এতক্ষণ আমাদের বিদগ্ধ আলেম আলামাদের কাছে নফল প্রসঙ্গে আলোচনা শুনলাম আপনারা খুব সংক্ষেপে একটা কি নট পেয়ে গেছেন जारल करते कौन को लेकर पन्न तारीख तारीख निर्धारित कर दिन निर्धारित नाको दिन राषिद्ध दिन क्या छा सप्ताह सोमवार सप्ताह सोमवार बृहस्पतिवार सोमारा बोझा मन करना আর যাদের বিয়ে করার সম সক্ষম নন যুবক আছেন আল্লাহ করার জন্য স্বাস্থ্যের জন্য সোম মানুষের ক্ষতি করে না বরঞ্চ মানুষের উপকারী করে মানুষের স্বাস্থ্যের উপকার মনের উপকার আজকাল তো ডায়েট কন্ট্রোল করে মানুষ কিন্তু সওম রাখে না আল্লাহাক আমাদের সকলকে ফরজার সাথে সাথে নফল শ্যাম পালন করার মতো দান করুন আজকের এই নফল শ্যামের আলোচনার পরে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি